সুদিদর্শক বৃন্দ পৃথিবীর যে যে প্রান্ত থেকেই পিস বাংলার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবরকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আজ আমরা ধারাবাহিক একটি বিষয়ের আলোচনার সূত্রপার করতে যাচ্ছি ইনশা আল্লাহ সে বিষয়টি হলো আমালুল কলব বা অন্তরের আমলসমূহ সুদি দর্শক আল্লাহ সুবাহানাহ তালা মানুষকে সৃষ্টি করে তার দেহের সমস্ত অঙ্গ সমূহ প্রত্যেকটির কিছু করণীয় কিছু বর্জনীয় বিধিবিধান দিয়ে দুনিয়াতে আল্লা তালা পাঠিয়েছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্য হতে একটি অঙ্গের নাম হলো কল বা অন্তর ধারাবাহিক আলোচনার আজকের পর্বে আমরা আলোচনা করব ইনশাআ অন্তর তথা কল্ব এর ব্যাপারে যত্নশীল হওয়া প্রসঙ্গে সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ সুবহানহ তালা মানব দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাপূর্ণ যে অঙ্গটি দান করেছেন সেটি হলো কল বা অন্তর কল্ব এটি আরবি শব্দ এ শব্দের অর্থ হল পরিবর্তন হওয়া আরবি ভাষা বিশেষজ্ঞ একজন কবি তার কবিতায় কল্ব এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেন অমাল কলব ইয়াত্লাবু কল্ব শব্দের অর্থ পরিবর্তন হওয়া আর কল্প বা অন্তরকে পরিবর্তন হওয়ার নামে নামকরণ করা হয়েছে এজন্য যে এটি সদা পরিবর্তনশীল सर्वक्षण एटी परिवर्तन होते थे चिंता एखने आज निन्तार उद्रेक होते थे कल्ब सम्पर्के रसुल्लाह सल्लाह आलहसल्लम एकाधिक हदीसिचय व्यक्त करते बुझाना है प्रसंग रसुलल्लाह सल्लाह आलह्लम বিশেষভাবে উল্লেখযোগ্য তার ভিতরে একটি হাদিস হল বিখ্যাত হাদিস যার শেষে এসে তিনি সাত করেন আলা আল্লাহ কাল আর প্রথম অংশে আগে তিনি বলেছেন হাহুনা অন্তরের দিকে ইঙ্গিত করে তিনি তিন তিনবার বলেছেন তাকোয়া অর্থাৎ আল্লাহ ভীতি অর্থাৎ একজন ইমানদার একজন মুসলিমের মূল চালিকা শক্তি যে জিনিসটি একজন ইমানদারকে ইমানের পথে একজন মুসলিমকে ইসলামের পথে পরিচালিত করে তার যেই চালিকা শক্তিটি তার ভেতরে থাকা যেই শক্তিটি তাকে চালায় সঠিক পথে শুদ্ধতার পথে সেই চালিকা চালিকাশক্তিটির নাম হলো তাকোয়া আর এ তাকোয়ার কেন্দ্র তাকোয়ার অবস্থান হলো অন্তরে অর্থাৎ আমরা বলতে পারি অন্তর হলো এমন একটি অঙ্গ যেই অঙ্গে اللہ سب تالا مانسایت এবং মুসলিমের আরেকটি হাদিস অত্যন্ত سمپرکے এবং মৌলিক সেখানে مسلم حدیث اتن گروتوپن اور করেন। رسول اللہ صلی اللہ علیہ وسلم মানুষের দেহের ভিতর একটি রক্তের খণ্ড বা রক্ত আছে এই রক্তের পিণ্ড বা রক্তের খণ্ড যেটি এটি প্রসঙ্গে রাসল্লা সাল্ল সাল্লামে সাদ করেন ইরা সলোহ্য এই অংশটুকু শরীরের এই অঙ্গটুকু যখন সংশোধিত হয়ে যায় বিশুদ্ধ পরিশুদ্ধ হয়ে যায় সলোহেল জ্যাসাদুকুল্লু মানুষের দেহ পরিপূর্ণভাবেই পরিশুদ্ধ হয়ে যায় সঠিক পথে চলতে থাকে সম্মানিত দর্শকবৃন্দ এই পরিশুদ্ধতা সম্পর্কে দেহের পরিশুদ্ধতা বলতে উদ্দেশ্য হলো মানুষের বাহ্যিক যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পাওয়া পর্যন্ত তারা দিয়েছেন তার প্রত্যেকটি অঙ্গ যথা স্থানে ব্যবহার হয় কোরআন এবং সুন্নার আলোকে ব্যবহার হয় আল্লাহ এবং তার রসৌল সল্লাহ আলিয়া সাল্লামের চাহিদা মোতাবেক ব্যবহার হয় কখন যখন তার ওই শরীরের অভ্যন্তরে থাকা একটি রক্তপিণ্ডের কথা যে বলা হলো সেটি যখন শুদ্ধ হয়ে যায় সেটি যখন সঠিক হয়ে যায় সেটি যখন সুস্থ হয়ে যায় হাদিসের শেষাংশে সে রসোল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওয়াইদা ফসাদুল্লু আর যখন মানুষের দেহের সেই অংশটুকু সেই অঙ্গটুকু অসুস্থ হয়ে যায় तक गोटा देह दे दे ही नष्ट अर्थात गोटा देह नष्ट कूल गोटा देह समस्त अंग प्रत्यंग्र नष्ट सलिमें जे अंशी एन मानुषे पथ चलार क्षेत्र केंद्रियों मौलिक भूमिका रखे सेंगटी हल मानुषर अंतर कल সমানিত সুদী রাসুল্লাহ সাল্লু সাল্লাম রেহাদিসিজ থেকে আমরা অত্যন্ত সুস্পষ্টভাবে নিশ্চয়ই অনুমান করতে পেরেছি যে একজন মানুষের গোটা দেহের ভিতর যে অঙ্গটিকে সবচেয়ে বেশি কেয়ার করা দরকার যে অঙ্গটির প্রতি সবচেয়ে বেশি যত্নশীল হওয়া দরকার সেটি হলো মানুষের কল্প অন্তর এই তথা অন্তর এর প্রতি যদি আমরা যত্নশীল হতে পারি ইনশা আল্লাহ গোটা দেহ যেহেতু তার অনুকূলে পরিচালিত হয় গোটা দেহ এবং শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ইংশা আল্লাহ অন্তর যেভাবে পরিচালিত করবে সেভাবে অর্থাৎ সঠিক পথে চলতে থাকবে সম্মানিত সুদী আল্লাহ সুবাহ আলা মানুষকে যে অন্তর দিয়েছেন এই অঙ্গটির কেয়ার নিতে হয় যেরকম অন্য অঙ্গ প্রত্যঙ্গের কেয়ার নিতে হয় হাসানী রহমতুল্লাহ আলাই তার প্রসঙ্গে আবদুল্লাহ আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই কিতাব সৌহদের ভিতরে উল্লেখ করেন যে তিনি দিনের একটা সময়ে তার বাসায় তার আপন জন বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসতেন অন্তরের অবস্থা সম্পর্কে আলোচনা করার জন্য অন্তরের যত্নশীল হওয়া প্রসঙ্গে কথাবার্তা বলার জন্য সেখানে অন্য কোনো বিষয়ে কথা বলা হতো না অন্তর প্রসঙ্গের যে সমস্ত কথা আছে যেমন অন্তরের সুস্থতার জন্য পরিপুষ্টতার জন্য বিশুদ্ধতার জন্য সঠিক প্রতি পরিচালিত হওয়ার জন্য অন্তরকে সংশোধিত করার জন্য কি কি কাজ করা দরকার সেগুলো অন্তরকে নষ্ট করে দেয় বিপদগামী করে ধ্বংস করে এরকম কাজগুলো কি কি সে সব অন্তর যে সঠিক পথে পরিচালিত হচ্ছে বা শুদ্ধ আছে তার আলামতগুলো কি কি সে বিষয়ে অন্তর পরিশুদ্ধ এবং সঠিক পথে পরিচালিত হলে সংশোধিত হলে আত্মা শুদ্ধ হলে তার উপকারিতা তার ফলাফলগুলো কি কি। এভাবে অন্তর প্রাসঙ্গিক আলোচনা তিনি করতেন তখন ওই মজলিসে অন্য কোনো বিষয়কেও যদি কোনো প্রশ্ন তুলতেন তিনি সেটা এড়িয়ে যেতেন এবং বলতেন এটি শুধুমাত্র কল্পের প্রতি যত্নশীল হওয়ার মজতি সম্মানিত সুদীবৃন্দ এইভাবেই পূর্বসূরি তথা পূর্বসূরি ইসলামের প্রথম যুগের মনীষীগণ তাদের কল্প তথা অন্তর ফারে বিশেষভাবে কেয়ার নিতেন সম্মায়িত সুধি। একটি দেশ বা একটি রাষ্ট্রের যেরকম রাজধানী নামক একটি বিশেষ জায়গা থাকে যেটি ওই দেশের কেন্দ্র বা মৌলিক জায়গা এই রাষ্ট্র বা দেশের প্রধান যে জায়গাটুকু সেটি অর্থাৎ রাজধানীটি যার দখলে থাকে গোটা দেশ তার নিয়ন্ত্রণে থাকে ঠিক একইভাবে মানব দেহে অন্তর অবস্থান হল রাজধানীর মতো ক্যাপিটালের মতো রাজধানী তথা অন্তর এটি যদি আল্লাহ সুবাহানা তথা মানুষের নিজের আকল এবং কোরআন এবং সূন্যার আলোকে নিয়ন্ত্রিত থাকে তাহলে গোটা দেহ কোরআন এবং সূন্যার আলোকে পরিচালিত হবে আর এর বিপরীতে কল বা অন্তর তথা দেহের রাজধানী এটি যদি শয়তানের কন্ট্রোলে থাকে নিজের কুপ্রবৃত্তির নিয়ন্ত্রণে থাকে তাহলে গোটা দেহ খুব স্বাভাবিকভাবেই সমস্ত খারাপ কাজের পথে পরিচালিত হবে সম্মানিত দর্শক মণ্ডলী আল্লা সুবাহানা আমাদেরকে যে কল্প দিয়েছেন এ প্রসঙ্গে আল্লা সুবাহান আতলা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এবং আমরা যখন জন্মেছি তখন যে কল্পা অন্তর নিয়ে দুর্নীতি এসেছি সেটা ছিল সম্পূর্ণ পরিচ্ছন্ন সম্পূর্ণভাবে ভাবে পরিষ্কার সেখানে কোনো ধরনের রোগ কোনো ধরনের ময়লা কোনো ধরনের আবর্জনা কোন ধরনের নষ্ট ছিল না আল্লাহ সেদিন তেয়ামত উদ্দিন সুরেশা বলেন মানুষকে তার সম্পদ অথবা সন্ততি কোনো কিছুই উপকার দিতে পারবে না মানুষের উপকারে কিছুই আসবে না না তার সন্তান না তার সম্পদ ইল্লামান আতল্লা হাবি কলবিন সেম তবে ওই ব্যক্তির জন্য উপকার বয়ে আনবে যে ব্যক্তি আল্লাহ সুবাহ তাল্লা কাছে আগমন করেছেন একটি সুস্থ পরিশুদ্ধ বিশুদ্ধ একটি অন্তর নিয়ে আল্লাহ সুবাহন তালা যে অন্তরটা দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আমি যদি সেরকম পরিচ্ছন্ন অন্তর আল্লাহ সুবহান তাল্লাহ কাছে আবার ফেরত দিতে পারি বা সে অন্তর নিয়ে যদি আমি যে হাজির হতে পারি তাহলেই কেবল আমার এই অন্তর দ্বারায় আমি উপকৃত হতে পারবো মোহতারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ সুহান হাত আলা এই অন্তর প্রসঙ্গে কেয়ার করার জন্য তথা এই বিষয়ে যত্নশীল হওয়ার জন্য আমাদেরকে অনেক অনেকভাবে গুরুত্ব আরোপ করেছেন কারণ এই অন্তর তথা মানুষের কল্প এটার ফুঁজে যদি আমরা যত্নশীল না হই তাহলে অনেক ভালো কাজ মূল্যহীন হয়ে পড়বে ধরুন কেউ রসুল্লাহ সাল্লাসাল্লামের ইমামতিতে তাঁর পিছনে সম্পূর্ণ তাঁর থেকে সালাত আদায় করছেন রুকু করছেন এবং সেজদা করছেন অথবা রাসুলুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের সঙ্গে জেহাদের ময়দানে গিয়েছেন সেখানে জেহাদ করছেন নিজের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন অথবা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এসে প্রচুর পরিমাণ সম্পদ তিনি হাজির করেছেন আল্লাহর রাস্তা ব্যয় করার জন্য তাঁর সম্পদ দিয়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দিনের যে সমস্ত কর্মকাণ্ড সেগুলোতে ব্যয় করছেন অথচ সেই লোকটি তাঁর এ রসুল সাল্লাহ সাল্লামের সাথে আদায় করার তার হাতে দেওয়া দান এবং তার সঙ্গে করা হজ কিংবা যে হাত এর কোনটি তার কোনো কাজে আসবে না যদি না তার অন্তরে ইমান থাকে যেমনটি ঘটেছিল আবদুল্লাবনে ওবাইবনে সেলুল তথা মুনাফিকদের সর্দারের বেলায় সে সমস্ত কাজগুলি রসুল্লাহ সাল্লা সাল্লামের সঙ্গে করত কিন্তু তার অন্তরে যেহেতু ইমান ছিল না তার এ সমস্ত কর্মকাণ্ড সম্পূর্ণ মূল্যহীন হয়ে পড়েছে সম্মানিত শুধুই অতএব অন্তর তথা কল্প এর প্রতি যত্নশীল হওয়া একজন ইমানদার একজন মুসলিমের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসুন এ বিষয়ে সে আল বিস্তারিত আলোচনা করব বিরতির পর সমূহে এসে একটি বিরতি নেওয়ার জন্য আশা করি বিরতির পরে আমাদের সঙ্গে আবারো যোগ দেবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহি ও विश्वजहान परिचालनारे सुंदर एक विधान नए धंस जो अनिवार्य तलोके जीवन गढ़ार पृथ्वी बांगल् अपने निर्वाचित किताब बुल माराम मीन आदिल्ला हकाम यमे दर्श हादीसा होकल के জানার প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পৃষ্টি বাংলায় मूल्यबोधे अभाव प्रकृत विश्वास जीवन जापन संग्राम कर सत्य प्रकाश करते कारणिकारायित्व सत्यता बोला देख सत्योचन परवर्ती अनुष्ठान पीछे আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুধি দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনা চলছিল অন্তর তথা কল্প সম্পর্কে বিশেষ যত্নশীল হওয়া প্রসঙ্গে সুদিদর্শক রসুল্লাহ সাল্লি ও সাল্লামের সাত করেছেন হাদিসে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের সাথ করেন আল্লাহ সুবাহান তালা তোমাদের চেহারা অথবা সম্পদ এগুলো দেখবেন না এগুলোর প্রতি ভ্রুক্ষেপ করবেন না আল্লাহ তালা দৃষ্টি হলো তোমাদের কোন জায়গায় এলা কুলুবিকম তোমাদের অন্তরের দিকে এবং এই অন্তর দ্বারায় পরিচালিত আমলের দিক সম্মানিত দর্শকবৃন্দ ইহাদিস থেকে আমরা বুঝতে পারলাম রসুল আল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিলেন যে আল্লাহ সুবাহান তালা আমাদের শরীরের যে অঙ্গটির প্রতি আল্লাহ আল্লাহতালার নজর বা দৃষ্টি আল্লাহ তালা খেয়াল করছেন আমাদের যে অঙ্গটির প্রতি সেটি হাত মুখ চোখ বা অন্য কিছু নয় আল্লাহ তালা দেখছেন আমাদের অন্তর আর এই অন্তর দ্বারা যখন আমরা পরিচালিত হব তখনই একমাত্র আমরা সঠিক পথে পরিচালিত হতে পারবো যদি অন্তরকে সুস্থ এবং বিশুদ্ধ করে নিতে পাই সম্মানিত দর্শকবৃন্দ রসুল্লাহ সদুল্লাহ আলিয়াল্লামের এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে অন্তর সবচেয়ে বেশি যত্নশীল হওয়ার মতো অঙ্গ পুরান কারিমের অন্য এক আয়াতে আল্লাহ সুবাহ তালা বলেন নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি নিশ্চয় মানুষের দৃষ্টি শক্তি, নিশ্চয়ই মানুষের অন্তর এর প্রত্যেকটি সম্পর্কে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে আল্লাহ সুবাহান আলা কেয়ামতে মানুষকে এই মৌলিক তিনটি অঙ্গ প্রসঙ্গে স্পষ্ট জিজ্ঞাসাবাদ করবেন সম্মান সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন আল্লাহ তালা সেন্লা আজ আমি মানুষের মুখে মোহর মেরে দিব তাদের হাত কথা বলবে তাদের মুখ কথা বলবে এমনকি মানুষের চামড়া চর্ম এটিও কথা বলবে মানুষ সেদিন এ সমস্ত অঙ্গ বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদের কাছে প্রশ্ন রেখে বলবে লিমা সাহিত্য মালেই না তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ এ সমস্ত অঙ্গ বলবে আল্লাহ তাদের ভাষা খুলে দিবেন তাদের কথা বলার শক্তি আল্লাহ তালা দিয়ে দিবেন তারা বলবে কল আন্তা নাল্লাহ্লা দিয়ে আন্তাকা সেই আল্লাহ সুবাহতালা যিনি সব বিষয়কে বাকশক্তি দেওয়ার শক্তির সামর্থ্য রাখেন বা সব বিষয়কে সবাইকে আল্লাহ যে বাক দিয়েছেন তিনি আমাদেরকে কথা বলার শক্তি দিয়ে দিয়েছেন সেদিনে আল্লাহ সুবাহ বিশেষভাবে তিনটি অঙ্গ প্রসঙ্গে সাবাত করবেন তার ভিতরে একটি হল দৃষ্টিশক্তি একটি হলো শ্রবণ শক্তি আর একটা হলো অন্তর ইমাম এবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী এআতের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন মানুষ চোখ দিয়ে যে সমস্ত গুনাহের কাজ করতে পারে চোখ দিয়ে যে সমস্ত কর্মকাণ্ড সে সম্পাদন করতে পারে সেগুলো শরীরের অন্য সাধারণ অঙ্গের চাইতে বেশি বেশি মানুষ পরিচালিত হয় প্ররোচিত হয় তার প্রধান হিসাবে বা মৌলিক মানুষের দৃষ্টিশক্তি আর এর বেশি ভূমিকা হলো মানুষের শ্রবণ শক্তির কারণ চোখ দ্বারা শুধু সামনে দেখা যায় পিছিয়ে দেখা যায় না অথবা নির্দিষ্ট পরিসীমা পর্যন্ত দেখা যায় তারপরে দেখা যায় না পক্ষান্তরে শ্রবণ শক্তি চতুর্দিক থেকে সব কিছুকেই উপলব্ধি করতে পারে সম্মানিত সুদী আর এই দুটি অঙ্গের চাইতে ঐমাম তাই রহমতুল্লাহ আলহি বলেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল অন্তর কারণ মানুষ চোখ দিয়ে যা দেখে না কান দিয়ে যা শুনতে পায় না সেটি উপলব্ধি করতে পারে অন্তর তারায়। এই জন্য আল্লাহ সুবাহন তালা বিশেষভাবে অন্তরের প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং কোরআনে কারিমের বহু জায়গায় আল্লাহতালা বলেছেন অন্তরের গুরুত্ব প্রসঙ্গে কোথাও বলেছেন সুস্থ অন্তর না নিয়ে আসলে ক্যামতর ময়দানে কোনো কিছু কোনো কাজে আসবে না কোথাও কোথাও আল্লাহআলা অন্তর্কে ইমানের ঠিকানা বলেছেন রসুল সাল্লাহাম কোথাও অন্তর্কে তাকোয়ার ঠিকানা বলেছেন কোথাও রসোল্লাহ সাল্লাস্লাম অন্তর্কেই মূল পরিচালক গোটা বলে অভিহিত করেছেন সময় তো শুধু আলোচ্য থেকে আমরা বুঝতে পারলাম আমার অন্তর প্রসঙ্গে আল্লাহ তালা করবেন আল্লাহ যে জিজ্ঞাসা করবেন তার জন্য আমি কি প্রস্তুতি নিয়েছি আমার সুস্থ কি অসুস্থ শুদ্ধ কি অশুদ্ধ পরিচ্ছন্ন কি অপরিচ্ছন্ন এই বিষয়ে আমি আদৌ কি যত্ন নিয়েছি কি কি কাজ করলে অন্তর পরিষ্কার হয় কি কী কাজ করলে অন্তর অপরিচ্ছন্ন হয় কোন কাজসমূহ প্রমাণ করে যে অন্তর সঠিক এবং শুদ্ধতার পথে আছে কোন কাজগুলো প্রমাণ করে যে অন্তর বেচিক এবং অশুদ্ধতার পথে আছে এ বিষয়ে তো আমি কখনো কেয়ার করিনি সময় তো আসুন অন্তরের আমরা এক্সট্রা কেয়ার করি এক্সট্রা যত্ন নেই এবং বিশেষ ভাবে প্রতি আমরা লক্ষ্য রাখি কারণ সুফিয়ান রহমতুল্লাহ আলী বলেছেন মানুষের অন্তরে যা আছে বাহিরে যদি তাই থাকে অর্থাৎ বাহির এবং ভেতর যদি এক থাকে তাহলে বলতে হবে লোকটি সত্যবাদী এবং লোকটি এর ভিতরে সাম্য রয়েছে ভারসাম্যতা আছে এবং সে সত্যবাদী আর যদি কারোর অন্তরে যা আছে বাইরে তার চাইতে ভালো আছে এরকম যদি হয় তাহলে তার সম্পর্কে সর্বোচ্চ আসনে আসি আর যদি কারোর বাহিরে যা আছে ভেতরে তা না থাকে তাহলে এই ব্যক্তির সম্পর্কে বলা হয়েছে এই ব্যক্তি অত্যাচারী নিজের প্রতি সে নিজে অত্যাচার করছে এই ব্যক্তির ভিতরে নেফা এবং কপাতাস সময় তো শুধু আমাদের বাহির আর ভেতর কি এক যদি আমাদের বাহির এবং ভেতর এক না হয় সেটি আমাদের কপটাকে প্রমাণ বহন করবে আর যদি আমাদের বাহির আর ভেতর এক থাকে সেটি আবার দুই ভাগে ভাগ হবে বাহির যদি খারাপ হয় তার মানে ভেতরও খারাপ তখন ভিতর সম্পর্কে অর্থাৎ কল্প সম্পর্কে আমাদেরকে ভিন্নভাবে যত্নশীল হতে হবে আলাদাভাবে তার প্রতি আমাদেরকে কেয়ার নিতে হবে সময় তো শুধু আল্লাহ সুহান মাতলা আমাদের সকলকে অন্তরের এই বিশেষভাবে যত্নশীল নেওয়া যত্নশীল হওয়া অন্তরের ব্যাপারে এবং অন্তরকে বিশেষভাবে কেয়ার করার তৌফিক আল্লাহ তালা দান করুন সময়তে শুধু আল্লাহ সুবাহা যে অন্তর সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন এই অন্তর মানুষের অংশ রুগ্ন হয়ে যায় আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে বহু জায়গায় এই প্রসঙ্গে আলোচনা করেছেন এক জায়গায় আল্লাহ তালা বলেন ফি কুলুবিহীম মারত তাদের অন্তরে অসুস্থতা রয়েছে অন্য আমাল আয়তাল্লা সুবাহ বলেন্লাহ তালা বলেন মানুষের দৃষ্টি বা চক্ষু এটা অন্ধ হয় না অর্থাৎ চোখ দিয়ে দুনিয়াতে বাহ্যিক সে দেখতে পারে আসল অন্ধত্ব আসল মানুষের দৃষ্টিহীনতা হল অন্তরের দৃষ্টিহীনতা আসল অন্ধত্ব হল মানুষের অন্তরের অন্ধত্ব সম্মানিত সুদী আসুন অন্তরের প্রতি কেয়ার নেওয়ার চেষ্টা করি কারণ এটি মানুষের মূল চালিকা শক্তি সলমান ফার্সি রাজি অল্লাহতালহ বলেন একজন মানুষের বাহির এবং ভেতর দুটি দিক থাকে লিকুল্ল রিম জওয়ানী ও বর্রানি তিনি বলেন প্রত্যেকটা মানুষের বাহির এবং ভেতর দুটি দিক থাকে ফামান তার ভেতরকে সংশোধন করবে বরানা। তাহলে তার বাহির তথা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ এগুলো অটোমেটিক সুস্থ হয়ে যাবে এবং সংশোধিত হয়ে যাবে আর এর বিপরীতে তিনি বলেন অমান ইউনা যে ব্যক্তি তার ভেতরকে নষ্ট করে ফেলবে ইউসিদ্ বর্রানা সে ব্যক্তি তার বাহির অঙ্গ প্রত্যঙ্গকে সে নষ্ট করে ফেলবে যত্নশীল হওয়া প্রসঙ্গে আমাদের কোরআন এবং নির্দেশ করেছে রসুল্লাহ সাল্লাইসাল্লাম বহু হাদিসের ভিতরে এই প্রসঙ্গে আমাদেরকে গুরুত্ব করেছেন কোরআনে করিম আল্লাহ বলেন ও কিম আল্লি মোহাম্মল হেক তিনি ঐ সত্তা যিনি মানুষের মাঝে এমন এক রসুল পাঠিয়েছেন যিনি মানুষকে আয়াত পাঠ এবং পরিশুদ্ধ করেন মানুষের পরিচ্ছন্ন করেন মানুষ অন্তর যখন কুফর নেফা এ সমস্ত জিনিসে ভরে যায় আল্লাহ সুহান তালা নবীদের মাধ্যমে সে অন্তরগুলাকে পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করেন সম্মানিত দর্শকবৃন্দ এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারলাম নবীগণ দুনিয়াতে আগমনের অন্যতম একটি মৌলিক লক্ষ্য তিনটি আল্লাহ তালা এখানে বলেছেন আল্লাহ তালার আয়াত বা নিদর্শন আল্লাহর হুকুমসমূহ মানুষকে জানিয়ে দেওয়া দ্বিতীয়ত আল্লাহ তালা উল্লেখ করেছেন মানুষের অন্তরগুলোকে পরিশুদ্ধ এবং পরিচ্ছন্ন করা তৃতীয়ত যে উদ্দেশ্য এবং লক্ষ্য নবীদের আগমনের আল্লাহ তালা উল্লেখ করেছেন সেটি হলো ওয়ল্লিম হোম আল্লাহ তালার নবীগণ মানুষকে এসে তালিম দেয় কোরআনের তালিম তথা নবীগণের উপরে যে কিতাব নাজিল হয় সেটির তালিম এবং হেকমত এবং প্রজ্ঞা তালিম তারা দিয়ে দেয় সময় তো শুধু স্পষ্ট করে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম নবীগণের প্রেরণের মৌলিক লক্ষ্য তাদের দুনিয়াতে আসার মূল উদ্দেশ্যই হলো তিনটি উদ্দেশ্যের একটি হলো মানুষের অন্তরকে পরিচ্ছন্ন করা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করা এসে আমরা বুঝতে পেরেছি যে হাদিসের আলোকে একজন মুসলিমের উপরে কতটা গুরুত্বপূর্ণ নিজের অন্তরে কেয়ার করা একাদিসের রসোল্লাহ সাল্লুসাল্লাম আমাদের সম্পর্কে মুসলিম জাতি অর্থাৎ তার উম্মত সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে গিয়ে বলেন এমন এক সময় আসবে যে তোমরা গুফা বা খড়কুটের হয়ে হয়ে যাবে অমুসলিমদের কাছে মুসলিম জাতির কোনো মূল্য থাকবে না তুচ্ছ মনে হবে অমুসলিমদের দৃষ্টিতে সাহাই ক্রামদের কেউ কেউ জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ কেন হবে সেটা কি কারণ থাকবে তিনি বললেন অন্তরে ওয়াহান থাকার কারণে আসুন এসব সমস্যার সমাধানের জন্য নিজেদের অন্তরগুলোকে কেয়ার করি বিশেষভাবে যত্ন নেই আল্লাহ তালা আমাদের সকলকে তোফিক দান করুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের পর্ব এখানে শেষ করছি ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী কোনো পর্বে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবার फिल्टार कर पानी विशुद्धिस रक्त कष्ट टीला पवित्र कुरने अनेला तुम नाम करो ए दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম পিস সমর্থন করুন ডোন জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোট আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম পোস্ট কোড বি ওয়ান পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট নম্বর ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো শর্ট কোড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 এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি समय भवहाराय दायित्व पालन कर